TV বাংলায়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 সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা রিয়াদিতাব থেকে ধারাবাহিকতার সাথে আলোচনা শুনে আসছি আজকে আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলই হজের সর্বশেষ অধ্যায় আল্লাহ নবী সালাম উনি আমাদেরকে যে হজের নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন খুজু আননি মানাসিকাকুম। তোমরা আমার কাছ থেকে হজ করা শিখে নাও এবং আল্লাহ নবীসাল্লাম এটাও বলেছিলেন যে হজুন মাবরুরুন লাইসালাহু জাজাউন এল্লাল চান্না যে মাবরুর হজ কবুল হজ এর বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু নয় তো সেখানে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে হজর পদ্ধতি এবং নিয়ম আমরা আলোচনা করেছি যে হজ্জে মাবরুর কখন সে হজ্জে মাবরুর হবে হজ্জে মাবরুরটি কখন হবে সে হজ্জে মাবরুরের জন্য যে বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ জানা সেটা হলেই যে হজটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট জন্য করতে হবে রিয়াকারি করা যাবে না এবং হজটি মোতাবে আতর রসুল নবী করিমসালাম যেভাবে করেছেন আমাদেরকে সেভাবে করতে হবে এবং হজের মধ্যে কোনো আল্লাপাকের গুণা এবং নাফরমানি করা যাবে না তো এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা ইতিমধ্যেই শুনে আসছি তো এখন আমাদের সামনে যে হাদিসটি আছে সেটি হলেই ইমাম নবাবী রহম্লা হজের অধ্যায় যেহেতু আরাফার দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন এবং যে আরাফার মাঠে অবস্থান করা হাজিদের জন্য রকুন এবং যে আরাফার আর মাঠ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আইসার্লাহ তালহা বলেন নবী কালাম বলেছেন যে আরাফার মাঠে আল্লাহ তালা মানুষদেরকে যত বেশি জাহান নাম থেকে মুক্তি দেয় এত বেশি অন্য কোনো দিন দেয় না সেই আরাফার মাঠ সম্পর্কে যারা হাজি সাহেব নন তাদের জন্য একটি সুসংবাদ যে হাদিস্টিমা নবাহমা এখানে নিয়ে আসছেন আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আন সেয়া মেয়ফা আরাফার দিনের সম এবং রোজা সম্পর্কে তিনি বলেছিলেন যে ইউকাফিরুসানাতাল্লাদি কাবলাহু আল্লা বাদাহু এক বৎসর আগের এবং এক বৎসর পরের গুণা আল্লাহতলা মাফ করে দেন তো আরাফার মাঠে বেশি বেশি হাজি সাহেবের দোয়া করা দরকার আশারাজ আল্লাহ তানা হাদিস যেটা যে আরাফার দিনে হাজি সাহেবদেরকে আল্লাহ তালা যত বেশি জাহান্নাম থেকে মুক্তদান করেন এত বেশি অন্য দিনে আল্লাহতারা মাফ করেন না আর একটি আমাদের সামনে ইমাম নব্লা আসছেন সেটি হলে আব্বাসম তিনি বলেন নবী করিম সাহায্য বলেছেন যে ওম রতুন ফি রমজান মাসে ওমরা করা তা দিলো হজের পাওয়া যায় রোজার মাসে উমরা করলে হজের সোয়াব পাওয়া যায় আও হজ জাতান মাই হজই শুধু নয় বরং তিনি বলেছেন আমার সঙ্গে হজ করা সাব সমান আল্লাহ পুরাটা বৎসরেই ওমরা করা সম্ভব ওমরা করা যায় ওমরা করা উচিত কিন্তু বিশেষ করে রমজান মাসে ওমরা করার ফজিলত অনেক বেশি রমজান মাসে ওমরা করলে হজর সোয়াব পাওয়া যায় এবং আল্লাহ নবী সালামের সঙ্গে হজর সোয়াব পাওয়া যায় এই আল্লাহ পাক যাদেরকে সমর্থন দিয়েছেন আমরা আল্লাহ নবী সালাম হাদিস শুনেছি আল্লাহ নবী বলছেন হজরা তোমরা হজ এবং ওমরা পরপর তোমরা আদায় করো কারণ হজ এবং অমরার মাধ্যমে আল্লাপাক যেরকম গুণা মাফ করে দেন ঠিক তেমনই মানুষের গরিবী এবং তাদের ফকেরি এবং তাদের অসহায়তা অভাব অনটন আল্লাপাক দূর করে দেন এর পরেই যেটি বিষয় সেটি হলেই যে বদলি হজ কোনো ব্যক্তি যদি হজের সমর্থন রাখে আর্থিক সমর্থন আছে শারীরিক সমর্থন নেই দুর্বল হয়ে যায় বয়স হয়ে যায় তাহলে তার পক্ষ থেকে বদনী হজ করতে পারবে এ বিষয়ে বলছেন যে আল্লাহ তালা যে বান্দার উপর হজটি ফরজ করেছেন আদর আবিখান কাবির আমার আব্বা বয়স্ক ব্যক্তি لا يثبت على الراحلة شئ سواري تي بشتفارنا افا احج عنه اميكي ترپکتے كي حوچکتے پربو قال نعام تي ملچن حا قردتے پربو امیشو عرق تي حدیث وان لقيت ابن عامر نذير اللہ عنه انه اتن نبی ستنا فقال ان ابی شیخ کبیر لا يستطيع الحج والعمر ولا الضأن قال حج عن ابك وعتمير رواه بداود و ترميذي وقال حديث حسن الصحي لقيد بن عامر رضي الله تعالى تيني بالن جهدون بكت عشلو نبي كريم صلى الله عليه وسلم نكوته وقالوا شئي بلو إن أبي شيخ كبير نشجح امر بيتا بيشكو منوش لا يستطيع الحج شئي خوش كار شمرتون رخينا ولا العمراء اذن عمراء كار شمرتون رخينا ওয়ালাদ এবং সে সফর করার সমর্থন রাখেন সফর করার সমর্থনও রাখে না ওয়াল আল্লাহ বলেন তোমার আব্বার পক্ষ থেকে হজ করো এবং ওমরা করো তাহলে কোনো ব্যক্তি যদি একেবারে দুর্বল হয়ে যায় বয়স হয়ে যায় কারো পিতা মাতা যদি একবারে বয়স হয়ে যায় সে টাকা দিলেও সফর করতে পারবে না তো অবস্থায় তার পক্ষ থেকে বদলি হজ এবং ওমরা করা যেতে পারে অথবা মারা গেছে তার পক্ষ থেকেও বদলি হজ এবং ওমরা করা যেতে পারে আমরা জানলাম যে হজ বালেগ হওয়ার পর ফরজ হয় হজ ফরজ হয় কখন মুসলমান হতে হবে আকেল জ্ঞানী হতে হবে বালেক বালেগ হতে হবে আজাদ হতে হবে এবং সমর্থ থাকতে হবে তো এখন কোনো ছোট বাচ্চা যদি মা বাপের সাথে ওমরা হজ করতে আসে তাহলে সে হজ করতে পারবে কি না এবং সেই হজটি ফরজ হজ বলে গুণ্য হবে কিনা এই বিষয়ে শরীয়তির বিধান কি কী আনিস রাজি আল্লাহআনু কল সাইব বিজিৎ রাজি আল্লাহ তিনি বলেন যে আমাকে হজ করানো হয়েছে আল্লাহ নবীর সঙ্গে হজাতুল বেদার সময় হজাতুল বেদা যেই বিদায় হজ আল্লাহ সর্বশেষ হজ করেছেন সেই হজে এই ছেলেটাও হজ করেছে ও আনা ইবুন আসিনি বলছেন আমার তোমার বয়স ছিল সাত বর্ষর ता कम बसि बालेग हार पूर्वे क्यों जी उमरा हज करमरा हज करते कई उमरा हजर सब अदिकारी क्य है से निजे चे स्वब पा और जी पिता माता तारच्चर के कर पित माता जदि तार छोटो बा हज करते नहीं आमरा करते नहीं आर् स्व क्य पा ए विषय अनिबनी आब्बास नदीअल्लाहुमा नबीम لقيا رقبا بالروحا فقال من القوم؟ قالوا المسلمون قالوا من أنت؟ قال رسول الله فرفعت امرات صبيا فقالت ألي هذا حج؟ قال نعم ولاكي أجر رواه مسلم ابن عباس رضي الله تعالى عنهما تني بولن نبي کريم صلى الله عليه وسلم تني كيشو كافي لاشونغ شكتوه بروحا روحا نموك جاي گئ সেই জায়গায় আল্লাহ নবীর সঙ্গে কিছু মুসলমানদের কাফেলা দেখা হলো তারা হজে যাচ্ছিল তো আল্লাহ নবী সালাম তিনিও হজে যাচ্ছেন তখন পরস্পর যখন দেখা হলো ফা কআলা মানিল কম আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমরা কে বলছে আল মুসলিমুন আমরা সব মুসলমান কল তারা বলল মানান তা আপনি কে দেখেন পরিচয় হয় না তারা দূর থেকে ইসলামের দাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গেছে বলছে আপনি কে কলা রসুল্লাহ আমি আল্লাহ রসুলাম তো এই সুযোগ পেয়ে যে আল্লাহ নবী সাল্লাম আমাদের মাঝে সাক্ষাৎ হয়ে গেল তো পট করে একজন মহিলা ফারাফাত ইমরাতুন সাবিজান একজন মহিলা তার বাচ্চাকে উঁচা করলো ফালাত এবং বলল। আলি হাজ আহাজ জুন এ বাচ্চাকে হজ করতে পারবে এর কি হজ আছে তো আল্লাহ নবী বলছেন হ্যাঁ ওয়ালা কি আজরুন কিন্তু তোমার নেকি হবে তোমার কি হবে নেকি হবে তাহলে হজের ক্ষেত্রে হজ বা ওমরা করার সময় যদি পিতা মাতা তার সন্তানদেরকেওরা বা হজ করতে নিয়ে আসে তাহলে তারা তো সব পাবে এবং সন্তানের পক্ষ থেকে যে স্বাব সন্তানের অধিকার হবে সব মাপ পাবে বিরতির পর এ বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব মহিলা আল্লাহদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ জানার জন্য দেখুন ইসলামে নারী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 धिकार दायित्व सत्य देखो प्रतीक शुक्रवार उत्तम चरित्र सम्प्रीति भल आदर्श ममिने भूषण এ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলি সাল্লামের শিক্ষাসমূহ কি একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার নবী চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতু ও সালামু আল্লাহ রসুলিল্লা ছোট বাচ্চা তাদের হজ সম্পর্কে বিধান কি এ বিষয়ে আনিস রাজি আল্লাহনু কল সাহবিনাজি আল্লাহ তিনি বলেন যে আমাকে হজ করানো হয়েছে আল্লাহ নবীর সঙ্গে হজাতুল বেদার সময় হজুল বেদা যেই বিদায় হজ আল্লাহ সর্বশেষ হজ করেছেন সেই হজে এই ছেলেটাও হজ করেছে ও আনা ইবনুস আসিনী বলছেন আমার তোমার বয়স ছিল সাত বর্ষর তাহলে সাত বৎসর বা তার একটু কম বেশি বালেক হওয়ার পূর্বেও কেউ যদি ওমরা হজ করে তার হজ ওমরা হজ করতে পারে কিন্তু এই অমরা হজের স্বয়াবের অধিকারী কে হবে সে যদি নিজে করে সেও স্বভাব পাবে আর যদি পিতামাতা তার বাচ্চাদেরকে করাই পিতামাতা যদি তার ছোট বাচ্চাদেরকে হজ করতে নিয়ে আসে ওমরা করতে নিয়ে আসে তাহলে তার স্বয়াব কে পাবে এ বিষয়ে আনিবনি আব্বাসী নদী আল্লাহ আনহুমা আন্না নবী আসাল্লাসালাম لقيا رقباً بالروحا فقال من القوم؟ قالوا المسلمون قالوا من أنت؟ قال رسول الله فرفعت امرأة صبياً فقالت ألي هذا حج؟ قال نعم ولكن أجر رواه مسلم ابن عباس رضي الله تعالى عنهما تقول نبي کريم صلى الله عليه وسلم تقول تقول لك شكت في الروحا روحا نموك جائے گئ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 তো এই সুযোগ পেয়ে যে আল্লাহ নবীসাল্লাম আমাদের মাঝে সাক্ষাৎ হয়ে গেল। তো পট করে একজন মহিলা ফারাফাত এমরাতুন সবই যান একজন মহিলা তার বাচ্চাকে উঁচা করলো ফালাত এবং বলল আলি হাজ আহাজ এ বাচ্চাকে হজ করতে পারবে এর কি হজ আছে তো আল্লাহ নবু বলছেন হ্যাঁ ওয়ালা কি আজরুন কিন্তু তোমার নেকি হবে। আমার কি হবে নেকি হবে তাহলে হজের ক্ষেত্রে হজ বা ওমরা করার সময় যদি পিতামাতা তার সন্তানদেরকেও ওমরা বা হজ করতে নিয়ে আসে তাহলে তারা তো সবাব পাবে এবং সন্তানের পক্ষ থেকে যে সব সন্তানের অধিকার হবে সব মা বাপ পাবে এখন যেটা মশলা সেটা হলে যে বালেগ হওয়ার পূর্বে যদি পিতামাতার সাথে যদি ওমরা হজ করে থাকি হজ করে থাকি তাহলে বালেগ হওয়ার পর আমি যদি সেই অর্থের অধিকারী হয়ে যাই হজ করার মতো সমর্থন যদি আমি পেয়ে যাই তাহলে ওই বালেক হওয়ার পূর্বে যে হজ করেছি সেই হজকে আমার জন্য হজ বলে গণ্য হবে নাকি বালেক হওয়ার পর আমাকে আবার হজ করতে হবে এ বিষয়ে বালেঘ হওয়ার পর তার নতুন তার উপর হজ কেবল খরচ হলো বিধায় আগে যেটা করেছে ওটা তার নফল এবং নফল হিসাবে গণ্য হবে তার সব তার মা বাপ পাবে বালেক হওয়ার পর তাকে আবার হজ করতে হবে আগের হজ তার জন্য যথেষ্ট হবে না এরপরে যা হাজি সেটা হলেই তিনি বলেন রসুরাম উনি একটি সওয়ারির উপর হয়ে হজ করেছেন এবং সেই ওনার মাল সামান জিনিসপত্রগুলিও সওয়ারির উপরই রাখা ছিল তো এ হাদিস যেটা ওলামা ইকরাম দলিল নিচ্ছেন সেটা হলেই যে পায়ে হেঁটে হজ করতে হবে এমনটা নয় সওয়ারিতে সওয়ার হয়ে হজ করা সম্ভব আলদানবী নিজের সওয়ারি সওয়ারে কাজ করেছেন এবং সওয়ারির উপর ওনার জিনিসপত্র রেখে এসছেন বিধাই এখন হয়তো গাধা নেই এখন উট নেই তার চেয়ে উন্নত সবর আমাদের কাছে আসছে বাস আছে ট্রেন আছে প্লেন আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য যেহেতু এখন আরও সহজ হয়ে গেছে সেই সহজ জিনিসটা গ্রহণ করা দরকার এবং প্লেনে জাহাজে বাসে যার যেরকম সমর্থন সম্ভব সেভাবে হজের জন্য আসবে সেখানে কেহ যদি মনে করে যে আমি পায়ে হেঁটে হজ করলে সব বেশি পাবো এটা তার ঠিক নয় আরেকটি সামনে যে হাদিসটা সেটা হল আব্বাস ইবনে আব্বাস তিনি বললেন যে জাহেলেতে যুগে কিছু বাজার ছিল যে বাজার নাম হলো ওকাজ মাজিন্না জুল মাজাজ এগুলি বাজারের নাম বলছেন ফতাহিম হজের মৌসুমে এই বাজারগুলি বেচা কিনা করা তারা এটাকে দোষণীয় বলে মনে করল হজের সিজনে এই বাজারে বেচা কিনা করা তারা গুনা বলে মনে করল ফানাজ আল্লাহর থেকে আয়াত নাজেল হল আলাইকুম হজ রবাহুল বুখারি আল্লাহরা বলছেন যে তোমাদের কোনো দর্শনীয় কাজ নয় আলাইকুম জুনাহুন আনতাবু ফাজের রব্বিকুম হজের মৌসুমে হজের সিজনে তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ চাও তাহলে এতে কোনো দর্শনীয় নেই অর্থাৎ তুমি যদি ব্যবসা করো হজের মৌসুমে হজ করতে আসছেন কিছু মাল নিয়ে আসলেন এখান থেকে কিছু মাল নিয়ে গেলেন ব্যবসা করলেন তো হজের মৌসুমে এই ব্যবসার কারণে হজের যে কোনো ত্রুটি হবে তা নয় তাহলে হজের মৌসুমে হজের সাথে সাথে ব্যবসা করাও চাই এতে কোনো সমস্যা নেই সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা হজ সংক্রান্ত মাসাইল নিয়ে আলোচনা শুনে আসছিলাম সংক্ষিপ্তভাবে এখন যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলেই যে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ওমা অমিরু ইয়াহবুদুল্লাহ মুখলসীন আলাহদ্দিন যে আল্লাহ তালা সকল মানুষদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন তার এবাজতকে খালেস আল্লাহর নিয়তে যেন সে এবাদতটি সম্পাদন করে এবং তার জন্য খাস করে যেন দিনকে শয়তান মানুষদের এবাদত নষ্ট করার জন্য সে বহু রকম পায়ে তারা চালায় কিন্তু তার যে সবচেয়ে বড় হাতিয়ার যে বিষয়ে নবী করিম সাহসালাম তিনিও আশঙ্কাবোধ করেছিলেন কি বলেছেন যে আমি আমার উন্মতের জন্য যে জিনিসটি আমি বেশি ভয় অনুভব করছি সেটি হল ছোট সিরিক বড় সিরিক তো মানুষের আমল সব করে দিও ঘাইরুলার জন্য হেফাজত করা সিরিক মানুষকে সব ধ্বংস করে দিবে আমল সবাবছে ছোটো সিরিক আমার অম্মতের জন্য বেশি ভয় ছোট সিরিকটা আর রিয়া মানুষকে দেখানো আর রিয়া মানুষকে দেখানো তাহলে রিয়াকারী করে আমল করলে আল্লা পাক্সি আমল কবুল করবেন আমরা বোখারি মুসলিমের হাদিসে শুনেছি আল্লাহ নবীসলাম বলেছেন যে কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তালা একজন শহীদকে ডাকবে তাকে জিজ্ঞাসা করবে যে তোমাকে এত এমএনম নিয়ামত দিয়েছি তুমি কি আমল করেছো সে বলবে আল্লাহ আমি তোমার রাস্তায় জান কুরবান করে দিয়েছি মাল কুরবান করে দিয়েছি আল্লাহ বলবেন কাজাপ্তা তুমি মিথ্যা বলছো তুমি এসব কিছু করেছো মানুষকে দেখানোর জন্য আমার জন্য করি আল্লাহ তারা তাকে জাহান্নামি দিবে। ঠিক তারপরে একজন কারিকে নিয়ে আসা হবে সেও এই উত্তরই দিবে আল্লাহ বলবে কাজাপ্তা তুমি ইলিম শিখেছো মানুষ যেন তোমাকে কারি বলে সেটা দুনিয়ায় পেয়ে গেছো আমার কাছে পাওয়ার কিছু নেই একজন দান শিল্কে আল্লাপ নিয়ে আসবে তাকেও এইভাবে উত্তর দিয়ে তাকে জাহান্নামে দিবে তো হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রুব বলেছেন যে মান হাজ্জা ওয়ালাম মিয়ারফুত ওলাফসুক রাজা কায়াউমিন ও আলাদু অম্মু যে ব্যক্তি হজ করল হজের মধ্যে যদি কোনো অশ্লীল কাজ না করে আল্লাহ পাকে নাফর না করে তাহলে সে যেন এমনভাবে ফিরে আসলো কাজাউমিন ও আলাদাথু অম্মহু যেমন তার মা আজকে তাকে জন্ম দিল নিষ্পাপ করে তাহলে এই নিষ্পাপ হাজি সাহেবের लटा के क्यों नष्ट जाए शयतान से पायतारा चाले आल्लाबीजे आशंकाबोध करोट ये छोटो सिरिक अर्थात रिया मानुष के देखाना अत्यंत भयानक दाड़े सम्मान तो श्रोताओ दर्शक मंडली हज करते आस हज करते आसार आसार पूर्व निजेदाय बड़ो दावत मानुष्द खावे तर हजे आस এবং তখন মনে করা হয় যে যদি আমরা মানুষদেরকে দাওয়াত না করি মানুষ যদি বুঝতেই না পারে যে হজ করতে গিয়েছে তাহলে কি লাভ হলো সেখানে হাজার হাজার টাকা খরচ করে মানুষদেরকে খাওয়ানো হয় এই খাওয়ানোর পিছনে উদ্দেশ্য কী উদ্দেশ্য হলো এই যে আমি যে হজে যাচ্ছি এটা মানুষেরা জানুক তাহলে হজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবাজত যে এবাজতের মাধ্যমে আমি আমার জীবনের সকল গুণা থেকে মুক্ত হতে পারি কিন্তু শয়তান প্রথমেই আমাকে রেয়াকারি দিয়ে দিলো মানুষ দেখাওয়া কাজের সুযোগ করে দিল বিধাই এখন মানুষকে দেখানার রিয়া আমাদের মধ্যে চলে আসলো এ ধরনের কাজ না করে যেই কাজের মধ্যে রিয়া আছে মানুষের মাঝে বেশি প্রচার না করে প্রকাশ না করে যে আমি হজে যাচ্ছি আমি একটা ভালো কাজে যাচ্ছি আমার জন্য দোয়া করেন আমার জন্য এই করেন সে করেন এতে দেখাচ্ছে। মানুষের জন্য রিয়া চলে আসে আরেকটা দিনের সেটা হলেই যে হজ করা ভিনো জিনিস হজ কবুল হওয়া ভিনো জিনিস হজ করলাম আল্লাহর কাছে হজ কর বলেই হল না কিন্তু আমি দেশে ফিরে যেয়েই নিজের নামের সাথে আলহাজ লেখলাম দোকানে লেখলাম আলহাজ খোলতে স্টোর তো এতে রিয়াকারী নয় মানুষকে দেখাওয়া নয় মানুষকে দেখান কোনো এবাদত করলে আল্লাহর জন্য করতে হবে মানুষকে দেখানোর জন্য নয় বিধাই নিজেকে রিয়াকারি করে মানুষকে দেখানো নিজের নামের সাথে আলহাজ লাগানো ঠিক না এগুলি মধ্যে মানুষের রিয়াকারী আছে তো এই গুরুত্বপূর্ণ এবাদত যেন ধ্বংস না হয়ে যায় এটা খেয়াল করতে হবে যদি চো আমরা শুনলাম যে একজন হাজির সাহেব যখন এহরামের কাপড় পরে এহরামের কাপড় পরে যে তালবিয়া পরে সেই তালবি হলো কি লব্বাই আল্লাহ আল্লাহ উপস্থিত হয়েছি আল্লাহ তোমার সাথে কারো শরিক নেই রিয়া এটাও আল্লাহর সঙ্গে ছোট শরিক এটাও ছোট শরিক বিধায় আমার প্রত্যেকটি কাজে কর্মে যেন রিয়াকারি না আসে এ বিষয়ে সতর্ক থাকতে হবে তো বলেছেন লাভ কালাকল আর একদিন সেটা হলেই যে মানুষের কাছে অর্থ আসা সুস্থ থাকা এটা সম্পূর্ণ আল্লাহর অবদান বিধায় কোনো ব্যক্তি যেন এটা অহংকার গর্ব না করে যে আমি আমার টাকা জমা করে হজ করেছি এটা আমার নিজের পরিশ্রমের অবদান তো এই জিনিসের ভিতরে রেয়াকারে চলে আসে অহংকারে চলে আসে বরং এই সব কিছু তাকে এই তালবিয়ার সাথে সাথে লব্ভাই কাল্লা হুমা লবাইক আল্লাহ শরিক আল্লাহ উপস্থিত হয়েছি আয় আল্লাহ তোর সাথে কারো শরিক নেই আল্লাহ সমস্ত নিয়ামত আল্লাহ আমি এখানে যে টাকা দিয়ে এসেছি যে টাকা উপার্জন করেছি আয় আল্লাহ আমি যে সুস্থ আছি আল্লাহ পাক সব নিয়ামত আল্লাহ তুমি আমাকে দিয়েছ লাকা মুল্ক আল্লাহ সমস্ত রাজত্ব আল্লাহ তোমার হাতে আল্লা শারিক আল্লাহ তোমার সাথে কেউ শরিক নেই এইভাবে তাওহিদ শেখা যেতে বস থেকে আর একটা জিনিস লক্ষণ সেটা হলেই যে আমরা তালবিয়া পড়ছি মুখে লাব্বাইক লা শারিক আকে আব্বাইক আল্লাহ তোমার সাথে কাউকে শরিক নেই বহু হাজির সাহেব দেখা যায় তারা এই শিরিক থেকে নজের মুখে স্বীকৃতি দেওয়ার পরেও তারা যখন মদিনায় যায় যে আল্লাহ নবীসাল্লাম কবরে যখন জিয়ারত করে তখন তারা সরাসরি আল্লাহ রসুলের কাছ থেকে তারা চাই। রসুলের কাছ থেকে সে কিছু চাওয়া এটাও সিরিক এবং বাকিও ল কবরস্থানে যে সেখানে কবরের মাটি নেওয়ার চেষ্টা করে তারা এবং সেখানে যে একরাম যারা মাদফুন আছে ওখানে যারা কবরে আছেন তাদের কাছ থেকে তারা সরাসরি দোয়া করে তাদের কাছ থেকে তারা চায় তাহলে হজের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ এবাদত করতে এসে এখনো যদি আমি তাউহিত না বুঝি এখনো যদি আমি সিরিক না বুঝি এবং এখনো যদি সেরকি কাজ করি তাহলে একটি হজ নয় জীবনে এরকম শত হজ করলেও কোনো লাভ নেই এই জন্য এই হজটাকে সমস্ত রিয়াকারী এবং দেখাওয়া থেকে হেফাজতে রেখে নিজের সকল কথা এবং কর্মে সিরিক থেকে মুক্ত রেখে আল্লাহর সন্তুষ্ট জন্য যদি আমি এবাদর সম্পাদন করতে পারি তাহলে সেই এবাদরটি হবে হজ্জে মাবরুর এবং সেই হজ্জে মাবরুর সম্পর্কেই আল্লাহ নবী ইসলাম বলছেন লাইসালাহু জাজাউন ইল্লাল জাননা যে কবুল হজের বদলা জান্নার ছাড়া আর কিছু নয় তাই আমরা সকলেই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ রব্বুর আলমিন আমাদের যারা এখনও হজ করতে পারি নাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে হজ করা তৌফিক দান করেন এবং এই হজের মাধ্যমে যেন আমরা প্রত্যেকেই আমাদের হজটা যেন হজ কবুল হয় এই তৌফিক যেন আল্লা পাক আমাদেরকে দান করেন এবং হজ থেকে যেটা সবচেয়ে বড়ো শিক্ষণীয় বিষয় তাও হিদ শিখা এবং শিরিখ থেকে নিজেকে সম্পূর্ণভাবে দূরে রাখা এটা যেন আল্লাপাক আমাদেরকে তৌফি দান করেন এই বলেই হজ সম্পর্কিত আলোচনা এখানেই শেষ করছি ও আখ দাওয়া আনা আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি सठी व्यवहार पाला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 जकत पाठातेम्बर शून्य आई बैन जि चार CODE शून्य शून्य शून्य आठ तीन शून्य तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टीआईसीआर वि टा पाठ मेल कर <laughs> যারা এক আল্লাহর এবাদত করে কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুঁটি সমূহ প্রতি রাত বাংলাদেশে ওরা সাড়ে